بسم الله الرحمن الرحيم للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنياء من التعفف প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত দুশ তেহাত্তর থেকে দুশো পঁচাত্তর পর্যন্ত اما تنفقوا من خير يوفى اليكم جزاؤه وانتم لا تظلمون জুমরা যা দান করো তার পরিপূর্ণ রূপে দেয়া হবে ও আন্তুম লা তুযলাম তোমাদের অবিচার করা হবে না লা তুযলামু লা তুنقصو منه شيئا والجملتان تاکید للاولى اما تنفقون من خير يوفى اليكم এই জুমলাটা ও আন্তুম লা এই জুমলাটা এই দুইটা জুমলা এই দুইটা জুমলা আগের জুমলার তাকি তোমরা যা খরচ করবে তা তোমাদেরই জন্য থাকবে এই কথাটারই পরে বলা হলো দুই ভাবে ইউ আফা ইলাইকুম আগের কথাটাই এখানে নতুন করে আনা হলো আবার বলতেছে না বললো ইউ আফ্ ইলাইকুম এটা একটা জুমলা সকল লোকগুলো যারা গরিব নিঃস যারা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে নিজেদেরকে আটকে রেখেছে হাবাসুফু জাহাদ সেটা বললেন হাবাস হয়েছে আহলি সুফফার ব্যাপারে তাদের সংখ্যা কত ছিল কয়েকটা রেওয়ায় এক চারশো আরেক আসছে ওনারা ছিলেন তিনশন তো কম বেশি হতো পুরানি কালিম শিখার জন্য এবং এই সারায়া যুদ্ধের জন্য যে সকল বাহিনী বের হয় তাদের সাথে বের হওয়ার জন্য আর সুফা ওনারা কোরআন শিখতেন আর যখনই যুদ্ধে যাওয়ার প্রয়োজন দেখা প্রথম মাদ্রাসা তালিবুল এলিম যারা তাদের আমলটা এটাই ছিল যে তাল্লুমে কোরআন এবং খরুজ সারায়া দুটো একসাথে চলছে একটা আরেকটা মুনাফি না কখনোই অথবা ওই মাদ্রাসাটাই সত্যিকারে থাকবে না হুকুম গুলো যেহেতু আল্লাহ পক্ষ থেকে আসছে এখানে এক হুকুম আর এক হুকুমের মুনাফি এটা কি হতে পারে এটা যদি আল্লাহ পক্ষ থেকে না হতো কানিনিল্লা তোর এগুলো শুধু বলে যান নাই যেগুলো আমাদের মত করে বুঝতে হইতেছে হুজুরে নিজে বলছেন এবং নিজে করছেন এবং হুজুরের হাতে গড়া সাগরিকদের দ্বারা এগুলো করায় দেখাই দিচ্ছেন দেখাই যদি এটাকে কেউ ভাগ করে যে আলাদা একটা আলাদা আরেকটা জামাত তখন সেখানে স্বাভাবিক যে কোনো এই দুশ্মনী ইসলাম প্রশ্ন করবে তা এই যে আলাদা আলাদা করা হইতেছে এটা কি এপাদত না অন্য কোন কাজ এবাদত হইলে এটা আলাদা কেন হবে একসাধিত হইতে পারে কথা বুঝতে পারব না যদি এবাদত হয় তাহলে আলাদা কেন হবে এবার তো ফেলল দুটো একসাথে চলতে পারে সাহাবির একসাথে তো একসাথেই ছিল আর যদি এটাকে আলাদা করে ফেলা হয় তাহলে শত্রুদের এখানে কথা বলার বিরাট সুযোগ এসে যাবে কারণ আমরা ইসলামের ইতিহাস দেখলে দেখতে পাই ইসলামের বিজয় যেটা হইছে। যে ওখানে ওলামা একরামের মাধ্যমেই হয়েছে তো যদি দুইটা সিফতকে আলাদা করে ফেলা হয় ওলামা আর মোকাতিল তাহলে দেখা যাবে যে মহজ মোকাতিল দ্বারা কিচ্ছুই হয়নি আবার মহজ ওলামা একরামের দ্বারা ওই ইসলামের বিজয়টা হয়নি তারিখের মধ্যে কিছুই হয় কিছু হয়নি মানে এমন আলেম আমরা পাবো না আমরা যাদের নাম নেই আবু হানিফা বলো আর বুখারি মুসলিম আবুদ হতি বল সবার জিন্দগির বিরাট উল্লেখযোগ্য একটা অংশ এই ধরনের পাওয়া যাবে এই ধরনের পাওয়া যাবে কি তা দেখো ওখানে কি নাফারা না শব্দের অর্থ অর্থই হলো শব্দের অর্থই হলো শব্দের অর্থই হলো এই জন্য এই জন্য বারবার বলতেছে না যে কোন একটা আয়াতের তাসিল একজন কাছ থেকে তুমি শুনছো বা সেটা বলতে শুরু এটা আসলে আলম সুভ সুলভ না। এটা তুলে যে হাদিসের মধ্যে বলছে যে কাফা বি যেটা তুমি শুনছো জমিনে তেজারতের জন্য সফর করা এটার থেকে ওনাদেরকে এই সাদাকা দিতে হবে ওনারা সাদা পাওয়া সবচেয়ে বড় হাকদার যা হিল তাদের অবস্থা সম্পর্কে যারা অজ্ঞ তারা তাদেরকে অমুখাপেক্ষী ভাবে এখানে জাহের দার উদ্দেশ্য হল ওই আলেমের মোকাবেলা জাহের সেটা না। নাহেল না বরং তাদের অবস্থা সম্পর্কে যে জাহের তাদের অবস্থা সম্পর্কে যে জাহের সে তাদেরকে অমুখাপেক্ষী মনে করে মিনা করা থেকে বেঁচে থাকার কারণে তারা যেহেতু কারো কাছে সোয়াল করে না এই যারা তাদের অবস্থা সম্পর্কে জানে না তারা তাদেরকে মনে করে এটা যদিও এটা খাবার আল্লাহ বলতেছেন কিন্তু তাদের অবস্থারা বলতেছে তারা এমন তারাও নিজেরা মহতাজ কিন্তু থাকে এমন ভাবে যে কেউ বুঝতে পারে না এর দ্বারা বোঝানো হলো যে যারা নিজেকে দিনের কাজের জন্য আটকায় রাখবে তারা অবস্থা এমন যে দেখলে বুঝাই যায় না যে তারা আসলে এমন অভাবী যে এই কথাটা বুঝছো তা আরিফ হোম বিসি মা হোম দ্বারা তুমি তাদেরকে চিনতে পাবে চিনতে পারবে لا يسألون الناس ترى سوال نشأل سؤال قررنا ترى ما نشأل سؤال قررنا الحافة الحافة هي فعل محظوظة مفل مطرق أجل. يحسبهم الجاهل بحالهم أغنية من التعفف من التعفف أي لتعففهم عن السؤال سؤال تكبتة تكبتة وطرق السؤال سؤال قررنا ترى تعرفهم يا مخاطبا بسي ماهم علامتهم تدير علام الدراء تدير كم تفعل به من التواضع وأثر الجهد এবং কষ্টের চিহ্ন তাদের চেহারায় শরীরে থাকে এটা তারা বুঝতে পারবে তারা মানুষের কাছে কিছুই চায় না যে তারা পিরাপিরি করবে মানে চায় না তো পিরাপিরি করা তো অনেক পরেই হবে মানুষের কাছে তারা চাই না তাহলে এলহাফা এটা মাহুব এর মফলে মতলাক এটা না বরং তাদের পক্ষ থেকে সোয়ালি পাওয়া যায় না সোয়ালি পাওয়া না গেলে কোথা থেকে হবে এটি বলতেছে তাদের থেকে সুয়ালি পাওয়া যায় না কথা এটা যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে প্রকাশ্যে গোপনে উদ্দেশ্য হলো যে তারা তাদের নাফাকাটাকে কোনো বিশেষ হালাত কোনো বিশেষ সময়ের সাথে খাস করে যখন সুযোগ পায় তখনই দান করে রাতেও করে দিনেও করে প্রকাশ্যেও করে গোপনেও করে তার মানে দান করাটা তাদের আদতে পরিণত হয়ে গেছে এইজন্য যখন সুযুর পায় তখন নিদান করে যখন সুযুর পায় তখন নিদান কিভাবে আল্লাহ তাআলা তাকীদ দিলেন আল্লাযী এরপরে ভিন্ন وذلك ذلك بانহুম ক্বালু ইনমা আল-বাই'ু মিছল আর-রিবা এখান থেকে আবার রিবা এর আলোচনা শুরু লম্বা আচুর অনেকগুলো আয়াতের মধ্যে সেটা নিয়ে আসা হয়েছে এনফাক এর সাথে তোমাদের মাথায় কি এতদিন যা মোনাসবাদ করতেসো এই তিন জাল লাইনে কি মোনাস কাউকে কোন অভিযোগ দিয়ে দেওয়া আর রেবা হলো বেলা আওয়াজ কারোর কাছ থেকে কোন অভিযোগ নেওয়া বাড়তে থাকে এবং অন্যান্য বান্দাদের বাড়তে থাকে সম্পদ ও বাড়ে আল্লাহ বিপরীত হলো রেবা রেবা এর দ্বারা আল্লাহ তালা থেকে বান্দার তাল্লুক দূরত্ব পায়দা হয় অন্য বান্দাদের সাথে তার তাল্লুক দূরত্ব পায়দা হয় আর সম্পদ সম্পদের মধ্যে বাড়া কাজ যা আছে সব শেষ হয়ে যায় হাত উল্লাহর রেবা বিশাফাত আমি এক হাজার টাকা দিয়েছি তারা আমাকে বারোশো টাকা দিয়ে বেলায় আওয়াজ দুইশো টাকা দি আল্লা রেবা আয়া হুদু না হু যারা সুদ খায় অর্থাৎ গ্রহণ করে সুদ গ্রহণ করে টাকাটা দিয়ে শুধু না হুম যারা সুদ খায় অর্থাৎ সুদ গ্রহণ করে রিবা কাকে বলে ওই অংশ মালের অতিরিক্ত অংশ হলো স্বর্ণরূপা স্বর্ণরূপার লেনদেনে বা খাবার জাতীয় পণ্যের লেনদেনের মধ্যে যেই জিয়াদতিটা থাকে সেটা হলো রেবা সেই জিয়াদতি টা দুধরনের হইতে পারে ফিল কাদেরি পরিমাণের মধ্যে জিয়াদতি আবিল আজালি মেয়াদের মধ্যে জিয়াদতি এখানে দুইটা জিনিসের মধ্যে যে মহামালা নুকুদের মধ্যে নুকুদের মহামালায় যে জিয়া হবে আরেকটা হলো মাত্র মাত্রের মধ্যে যেটা হবে রহিমুল্লার কাছে রেবা রেবা এর ইটা জিনিস একটা হলো সামান আর একটা হলো কি তরম স্থান আরেকটা কি তরং স্বর্ণ চান্দি হওয়া আরেকটা হলো খাবার জাতীয় জিনিস হওয়া এজন্য তিনি এখানে মাত্র বলছেন আর আবহানি রেমুল্লা কি বলেন যারা রিহিম তারা তাদের কবর থেকে উঠবে না তারা দাঁড়াবে এমন ভাবে যেভাবে ওই ব্যক্তি দাঁড়ায় যাকে শয়তানে পাগল বানিয়ে ফেলেছে যার যাকে যার বিবে ফেলে যারা সুদ খায় তারা দাঁড়াবে দাঁড়ায় যাকে শয়তান শয়তানে তাকে স্পর্শ করার কারণে সে ওই ব্যক্তির মতো দাঁড়াবে যেই ব্যক্তিকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে ফেলেছে যারা আকল নষ্ট করে দিয়েছে তাদের মধ্যে থাকার কারণে তারা দাঁড়াবে না তবে ওই ব্যক্তির মতো দাঁড়াবে যেই ব্যক্তিকে শয়তানে পাগল বানিয়ে দিয়েছে এটা বেহুশীর মতো বেহুশ হালাতে তারা দাঁড়াবে আসবে এটা কেন রিবা। এটা এ কারণে যে তারা বলতো বেচাকে না সেটা তো রেবার মতোই বেচাকে না তা তো রেবার মতই ফিলজাওয়া মানে আগ থেকে তাদের জানা ছিল যে বাই অন হালান লাভ হওয়া দার মধ্যেই তো এইটা হয়েছে পাঁচ টাকা দিয়ে কলম কিনে এই আমি তোমার কাছে বিক্রি করতেছি 10 টাকা দিয়ে একশো টাকা টাকা কিতাব এনে একশো টাকা বিক্রি করতেছে তাহলে সেখানে যেন আমি তোমাকে নব্বই টাকা দিতেছি তুমি একশো টাকা দিতেছ এটা হলো বেচা কিনা বলতেছেগদ তোমার কাছ থেকে একশো টাকা হবে না এই জিনিসটা তাদের বুঝে আসে না তোরা বলতেছে যে বেচা কিনা যেমন হালাল রেবাও তো এমনই হালাল হওয়ার কথা বেচা কিনা সেটা তো রেবার মতই হাশ বি এটা হলো তাসবিটাকে উল্টে দেওয়া হয়েছে মোবাইল আগা বুঝাবার জন্য তাসবিটাকে উল্টানো হয়েছে আসলে কিন্তু তারা উল্টা কথাটা বলছে রেবা এটা এত হালাল এত হালাল যে এটা মুসাবা বিহি বনার মতো যোগ্য এটা এটাকে যে তাসবিহে আকশি এটাকে তাস মাকলুব বলে যেমন ধরো কোন ছোট একটা বাচ্চা চেহারাটা সুন্দর এই সুন্দরটা বোঝাবার জন্য তাস বিয়ে হয় যে তার চেহারাটা চাঁদের মতন মোসাফা মধ্যে সব সময় সিমাটা বেশি থাকে মুসাফা বিহির মধ্যে বেশি থাকে জন্য বাহটার মধ্যে যে বাচ্চার চেহারাটাকে মুসাবা বিহি বাড়ানো হইতেছে যে চাঁদের মধ্যে সৌন্দর্য বাড়বে ওর সাথে মিলানোর কারণে এবার এটা তো হলো সৌন্দর্য বোঝাবার জন্য মানে চেহারাটা চেহারা বিস্ত্রী বললো এখানে মাজার মাত্রা বেশি বোঝা গেল না এখানে ঠিক যদি এভাবে বলতো যে রেবাটা তো বায়ের মতো তাহলে বায়ে হালাল এটা মোশারলাম তো ওইটার মধ্যে যেন হিল্লিও আজ এটার সঙ্গে মেলানো হইতেছে আর ওরা এটা উল্টাই দিচ্ছে যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এলো ফান খাওয়া থেকে বিরত থাকলো ফালাহু মা তাহলে নিয়ে ফেলছে এটা তারি থাকবে এটাকে ফেরত দিতে হবে তার কাছ থেকে ফেরত নেওয়া হবে না এই কথা বুঝতেছো যেটাকে বেচা কেনার সাথে তাসবী দিয়ে হালাল হওয়ার দিক দিয়ে তাসবি দিয়ে সে আবার সুদ খাইতেছে তারা এই জাহান্নামী তারা এই জাহান্নামে থাকবে চিরকাল বা দীর্ঘকাল হোম ফিহা হা ফলিদুল তারা জাহান্নে থাকবে চিরকাল বা দীর্ঘকাল তর্জমা দুইটা করতে হবে আমার আদা সে যদি সুদ খাওয়ার দিকে ফিরে যায় তো যদি সুদ যেহেতু এটা হারাম এখন কেউ যদি এটাকে হারাম মনে করে হারাম মনে করে সুদ খাইতেছে তাহলে সে যেহেতু এই হরমোটাকে অস্বীকার করে নাই এই জন্য সে তো কাফের না হরমো হারামটাকে যেহেতু সে অস্বীকার করে নেই সে কাফের হয়ে যায়নি সে কবি করতেছে যদি সে সুদটা খায় হারাম মনে করে আর যদি সে সুদ খায় হালাল মনে করে সুদকে যদি হারাম মনে হালাল মনে করে তাহলে তো ইমান নষ্ট হয়ে গেছে ইমান ভাঙার যতগুলো কারণ তার মধ্যে এটা একটা যে করা তাহলে হারাম মনে করতেছে তাহলে সে মুসলমান তার কাফের বলা যাবে না কিন্তু কেউ যদি সুদ খায় সে হালাল মনে করে তাহলে সে মুসলমান না তাহলে তার ইমান নষ্ট হয়ে গেছে সে কাফের হয়ে গেছে এক্ষেত্রে ওই যে ইমানি আকিদাগত একটা কথা আহলুসুন্না জামাতের এই কথাটা এ কথাটা মনে রেখে যে আহলুসুন্ন আল জামাত আকিদা হলো যে যে সকল জিনিস ফরজ সেটাকে ফরজ মানা প্রথম ফরজ যে সকল জিনিস হারাম সেটাকে হারাম মানা এটা সবার জন্য ফরজ কেউ যদি কোনো একটা ফরজকে ফরজ মানে কিন্তু সে আমল করে না তাহলে তাকে কাফের বলা যাবে না কোন একটা হারাম কে কেউ যদি যদিও সে কাজটা করে ঠিক তেমনি হবে কেউ যদি কোনো একটা হারামকে হারাম মনে করে না কিন্তু সেটা করেও না কিন্তু সেটা হারাম মনে করে তাহলে সে কাফের হারাম আর তাহারি হালাল এটা তাহলে ঠিকই সে কা ফের হয়ে যায় হারাম কে যদি কেউ যদি হারাম মনে না করে তাহলে কা হয়ে যায় এখন রইলো যে একজনে ফরজকে ফরজ মনে করে কি করে না এটা তো মনের ব্যাপার এখন কাফের বলা না বলে সেটা তো জাহেরি হুকুম এখন কিভাবে বোঝা যাবে যে একজনে ফরজ মনে করে কি করে না আলামতে থাকবে না ফরজ। এটা এই জিনিসটা একদম আমভাবে ইয়া করা যাবে মনে করেন এটা বোঝাই যেমন ধরো নামাজ একজনে নামাজ পড়ে না কিন্তু সে নামাজটাকে ফরজ মনে করে তাহলে তারে মুসলমান বলা এখন সে যে নামাজটাকে ফরজ মনে করে এটা বোঝা যাবে কিভাবে এটা প্রথম আলামত হলো। সে যে নামাজ পড়ে না এটার জন্য সে অনুতপ্ত লজ্জিত আচ্ছা এটার আগে বলেনি ফরজ এই যে ফরজ শব্দের অর্থটা কি বাংলা এটাকে আমরা কি দিয়ে তা করব। আবশ্যক মানে এটা অবশ্যই করতে হবে আমাকে এখন ফরজকে ফরজ মনে করা এটার অর্থ রাখি মনে মনে এতটুকু কথা থাকতে হবে এই কাজটা অবশ্যই আমি ফরজ মনে করি তার মানে এটা আমার উপর অবশ্যই করণীয় এই জিনিসটা মনে করা এটা একজন মুসলমান ইমানদার হওয়ার জন্য জরুরি এখন ফরজকে একজনের ফরজ মনে করে এটা একদম আকল দরজা হইল যে এটা করতেছে না এটার জন্য সে অনুতপ্ত ফরজটা আদায় না করে সে অনুতপ্ত তার কথা কার্যকলাপ দিয়ে বোঝা যে সে অনুতপ্ত এক নম্বর দুই নম্বর হল যারা ফরজটা আদায় করে না তাদেরকে সে খারাপ মনে করে যারা ফরজটা আদায় করে তাদেরকে সে খারাপ মনে করে তাহলে বোঝা যাবে যে সে এই কাজটা করণীয় এটা মনে মনে মানে করণীয় বলেই তো যারা করে না তাদেরকে সে খারাপ মনে করে তিন নম্বর হলো যারা কাজটা করে তাদেরকে সে ভালো মনে করে এই আকাল দরজারে এই তিনটা আলম বোঝা যাবে তার মনের মধ্যে যারা করে না তাদেরকে সে খারাপ মনে করে যারা করে তাদেরকে সে ভালো মনে করে এই তিনটা আকাল দরজা থাকলে সে মুসলমান আর যদি তিনটা ছুটে যায় তাহলে সে ফরজ মনে করে এটা বলা যাবে না যেমন যে সে একটা ফরজ কাজ সে করে না এটা জন্য সে একটু অনুতপ্ত না একটু অনুতপ্ত না যারা কাজটা করে যারা কাজটা করে না তাদেরকে সে একটু খারাপ মনে করে না তিন নম্বর হলো যারা উল্টা কাজটা করে তাদেরকে সে খারাপ মনে করে এই তিনটা আলাপত এক কাজটা যে তার উপরেও করণীয় এই জিনিসটা সে মন থেকে মানে না এই কথাটা বুঝতেছে নি কাজটা আমার উপরে করণীয় এই জিনিসটা আমি যদি মন থেকে মানি তাহলে মন থেকে যদি আমি মানি তাহলে কাজটা করতেছি আমি অনুতপ্ত হব। যারা করে তাদেরকে ভালো জানবেও যারা করে না তাদেরকে খারাপ জানবে আর যারা এবং তার অধীনস্থ যারা আছে তাদেরকে এসে চেষ্টা করে তারা যেন না করে তাদেরকে কাজ থেকে বিরত রাখে তাহলে বোঝা যাবে যে কাজটা যে তার উপরেও কর্তব্য এটা সে মানতেছে না মানতেছে না হলে এই ফরজটা করতেছে এটা হার ফরজের বেলায় যে বান্দার উপরে আল্লাহ তালা ফরজ করছেন মানে তাই তোমার হলো তুমি মানবে পালন করতে না যারা পালন করে তাদেরকে ভালো জানো এটা একটা আল্লাহ করছেন তার মানে তোমাকে পালন করতে হবে সেই জায়গায় এই বান্দার হালাত হলো সে নিজেও পালন করে না যারা পালন করে তাদেরকে সে ভালোও জানে না এবং যারা পালন করে তাদেরকে সে খারাপ জানে তার যদি শক্তি থাকে তাহলে তাদেরকে সে কাজটা থেকে বিরত রাখে তাহলে জোর করে বলা যাবে যে সে মন থেকে এটা মানে এতে পারে আবু তা আলিম উনি রসুল সাল আলি হাসাল্লাম যে নবী বারহাম এটা মনে মধ্যে ছিল না মনের মধ্যে ছিল ওনার কিছু আশার এখনো পাওয়া যায় তারিখের কিতাবে যে উনি শের তরজমাটা এমন যে যদি মানুষ আমাকে তিরস্কার করবে মালামত করবে এই আশঙ্কাটা না থাকতো তাহলে আমি তোমার দু শীতল করতাম হুজুরের প্রতি কাতারে মদিনার ও যারা বিশেষ করে আহবা মদিনার ও তাদের দিলের মধ্যে এই কথাটা ছিল না যে তিনি বার হকিফোনা আরিফুন একটা আছে সেই ইয়াতে মেস কাছে তাও এটার মধ্যে বছর প্রায় ছয় মাসের পর্যন্ত শুধু আকলি দালায় আসল আকিদা গুলো একদম বছরের শেষ দিক দিয়ে আসে যখন এই চলো চলো চলো এই মনে আকিদা হলো ওটাই যেটা মনের মধ্যে আছে এটা জাহেরও করে তাহলে কি এটা আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য আর যদি শুধু মনে আছে জাহের করে নাই তাহলে সে একদম আসল কাফের আসলান কাফের আর যদি কারো মুখে প্রকাশ করে ইমান কিন্তু ভিতরে নাই তাহলে সে মানুষের কাছে মুসলমান হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হবে না এরা হইলে মুনাফে তো এই কথাটা শেষ কথাটা খোলা সারা শোনো যে কারোর দিলের মধ্যে ইমান আছে কিন্তু সে মুখে ইমান জাহির করে না তাহলে এই লোকটা যেমন ওই আবু তাহলে তারপরে মদিনার ইয়াহুদিরা দিলের মধ্যে ইমান আছে কিন্তু মুখে জাহির করে নাহেল মুখে মানুষগুলো কাফের কাফের মানে মানুষের জাহির কাফের হোসে কাছে না আর যেই মানুষটার মনের ভিতরে ইমান নাই কিন্তু মুখে ইমান জাহির করে এই মানুষটা ইংদাল্লা কাফের ইংদান এরাল ইমানি ব্যাপারটা এমন যে ইমান বাস্তবে যে জিনিসটার নাম ইমান সেটা অন্তরে থাকতে হবে মুখে প্রকাশ করতে হবে ইসলামের সব ফারা সবার উপর ফরজ সব হারাম তাহলে হ্যাঁ এটা হলো যে যদি যদি তাহলে সেটাকে মানা সেটাও ফরজ তোমাদের কি রাখে বলছে কি দেওয়ার কথা কিতাবটা কিনা করুদার মাসে এই জিনিসটা মেনে নেওয়া সব মুসলমানের জন্য ফরজ এখন যদি এটা মেনে না তার কার্যকলাপ দ্বারা বোঝা যায় যেটা মানে না তাহলে সে এখন মুখে যদি বলে কাজ দ্বারা বোঝা যায় মানে না কিন্তু মুখে বলে মানে তাহলে এখানে আসল কাজটাই হবে আসল وآخذ دعوانا للحمد لله رب العالمين